সমিল্ রহ মহি উল্হদি সবিলি আদৌ ইর হিয়াল বসে রিতি ও সুবহ নম লোহম অনবিন মুশ্রিকে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 عند الصفوح على شفا الأهوال فهديت للإسلام أمة أحمد ورسمت منهجا دربها المتعالي ورسمت منهجا دربها المتعالي إسلامنا نور الحياة ومرشد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 الله أما بعد ফরফ রহকম রা সবকিছু দেখেন শোনেন এবং সবকিছুকেই সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিবেষ্ট করে রয়েছেন তাঁর জ্ঞানের বাইরে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 তাও তিনি দেখেন এবং জানেন সাল্লা সালামাজ রসুল সালি সাল্লামের প্রতিও মানুষ ছিলেন মানুষ এবং রসুল বসার হালকুন্ত নবী মোহাম্মদ বলে তা যে আমি একজন রসুল মানুষ बसारान मानस रसुलानव सन्तान आदमी सन्तान बसार मानस एवं रसुल छाछू नोर सामने जा देखे जा सामने हाजिर तुम्हारे मानुषा हम गोपन अस्पष्ट तीन नबी करीम सल्लासलम क्षेत्र नबी और जाकी हाजिर नाजिर নবীকে যারা হাজির নাজির বলে তারা সিরকি নবী রাখেন মানে সব জায়গায় গুণ আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব জায়গায় হাজির সত্যার দিক থেকে না সত্যারের দিক থেকে তিনি মহান আরো মহান রব মহান আরনোত সমস্ত সৃষ্টির উর্ধে যাতের দিক থেকে নয় বরং জ্ঞানের দিক থেকে পরিবেশনের দিক থেকে দেখার দিক থেকে শোনার দিক থেকে আল্লাহ রব্ব নাজের মানে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষকারী সবকিছুর ওপর নজর যার থাকে আল্লাহ রব্বু আলম সবকিছুই দেখেন তার মহান আরসের উপরে সমুন্নত থেকেই সবকিছুকে তিনি দেখেন কোনো কিছুই অস্পষ্ট নয় তার ওপর কিন্তু আলহামদুলিল্লাহ যেগুলো সির্ক আর যারা বুঝতে পারেনি সংশয় রয়েছে তাদের বুঝার চেষ্টা করা উচিত কোরআনে বাহাদিস আলোকে ওহির আলোকে আর যারা জেনে গেছেন তারা আপন মুসলিম জাতি দেশবাসী এলাকাবাসী তাদেরকে सही आकीदार सठी विषय दावत देवे नीर्की आकीदारबुल्क आगुन मतलब काट लकड़ मत जालान मत के जो शेष हो जाए नाम मालक हे नबी तुम शीर्क करो तुम्हारे समस्त नबी को एक कथा बोला शीर्क कर লাই হবা তার তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে থেকে বেঁচে থাকার তফিক দান করে আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব আট নম্বর বিষয়বস্তু আল্লাহাতুল আসে ইয়া নাম কিতাব প্রখ্যাত ইমাম সংস্কার ইসলাম বিশ্লেষণ দুটো চোখ রয়েছে চোখ আছে এবং দুটো চোখ আছে চোখের প্রমাণ কোরআনিকেরিমে রয়েছে রসোর উল্লাহাদিস রয়েছে এবং দুই চোখের প্রমাণ রয়েছে আল্লাহ রব আলিনের চু আল্লাহর মত যেমন আল্লাহ কার মত যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তো কি কারোর সাথে তুলনা করবেন আল্লাহ নিজের মত সাথে যেমন জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে তুলনা নেই তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই আল্লাহর চক্ষু আছে আল্লাহর চক্ষুর মত যেমন উপযোগী হয় হ্যা মনাসেব হয় রব্বুল আলমিনের জন্য তেমন চোখ রয়েছে কিন্তু চোখ আছে হ্যাঁ তিনি চোখবিহীন না চোখবিহীন কে অন্ধ বলা হয় এক চোখ যদি না থাকে তো কানা বলা হয় এবং দাঁত দাজ দাবি করে আসবে যে আমি আল্লাহ রব তাই না তো দাঁতজাল কে চেনার যেই উপায়টি বলে দিয়েছেন সেটা হচ্ছে যে দেখো রব্লা হিসেবে আওয়ার তোমাদের প্রতিপালক আল্লাহ রবুল্লা আলমিন साथ एक जन के कबर थे उठिए जीवित कर देखिए दी धोखा खाबेबर शयान के दर्जल प्रतारित हो रही थे कुर आये ना थोड़ा हादी एक प्रमाण कर विषय क्योंकि तीन तीन ती आयात रही কার বলছেন আল্লাহর আটচল্লিশ বলছেন আল্লাহ আলমিন লেখক মেরবিক হে নবী তোমার প্রতিপালকের ফায়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের फैसला कि करो धैर्धारण करो फैसला सुख दी पर दुखित करते आल्लाय कृष्टिगत क्षेत्र कखो आनंददायक भाग्य जुटे तो, तो खुशी खबर सबाई खुशी हो धर्म प्रश्न उठे ना तक शुक्रिया आदाय करते हैं मम्मी बानदा के করান এদিকে শিখিয়েছে যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে ক্ষেত্রে সাকার আর সুকরিয়া আদায় করবেন এটা আপনার ফাঁকা না খায় আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করা হবে লাইন সাক্ষার তুমি সুক্রিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দেবেন আর মিনের যখন सामनेकु आसर फैसाल एम कि जन पार्थिव क्षेत्र कष्टदायक अपन जान क्षति अथवा धन सम्पे क्षय क्षति ऐले मेवार क्षय क्षति एक कथाई शोक विषय दुखय कष्ट विषय एक क्षेत्र की करते हैं ধৈর্য ধারণ করতে হবে আর পৃথিবীর কোনো কেউ পায় না মমিনের সুখ হলেও শান্তি খুশি আর দুঃখ হলেও শান্তি আজাব আল্লাহ আমরির মমিনেটে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 ইমানবিহী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ পাই না পৃথিবীর বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তোদের প্রতি বিশ্বাস আছে তোদের ক্ষেত্রে অধৈর্য হয়ে যাওয়ার জাতিতে মমিন মুসলিম সে পাবে কখন শান্তি পাবে হাহাকার নেমে আসবে কষ্ট পেলে কোথায় ধৈর্য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 আশুকরিয়া সাকারা শুক্রিয়া দেখা না খাই আর যদি কষ্টদায়ক কিছু ক্ষতি হয়েছে যে কোনো ক্ষেত্রে ধারণ করে ফাকানা না খাই তার জন্য কল্যাণ করা হয় পেলে হ্যাঁ। আর নিয়ামত পেয়েছেন ভোগও করছেন আর সুখ করছেন আনন্দ করছেন শুক্রিয়া আদে করার জন্য নিয়ামতে বেড়ে গেল আর শুক্রিয়া একটি এবাদত সেই এবাদতের মহাপুরস্কার পেলেন ধৈর্য ধরতে বলেছেন তা গিয়েছেন লাভ হয়েছে না কষ্ট হয়েছে কষ্ট হয়েছে অসুবিধের লে রবের এটাই ভাইসালা ওখান মার খেয়ে ফিরতে হবে धारण करते स्तर रही स्तर हिसाब सेमान मजबूत तबूत तुम्हारे रबर फैसल সামনে ধারণ করো কারণ নিশ্চয় সামনে থাকতে থাকতে দুঃশনের হওয়াল করে দেবো হ্যাঁ তোমাকে নে যাইচ্ছা তাই করবে এই জন্য জুল মত্যাচার হলে করিমসাল্লাম কে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেরা ইয়াহুদিরা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 বংশ পরম্পরা কেউ নেই যে আমার বংশের ছিল আবু বংশের লোক আমি বল আর না নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে আইননের জমা হচ্ছে আয়ুন আর অন দুটো জমা হয় একটা হচ্ছে জমা তিল্ল একটা হচ্ছে বা একটা হচ্ছে জামা সালেম আর একটা হচ্ছে জামাতির এটা হচ্ছে আমার চোখের সামনে যেহেতু আমার চোখের সামনে এখানে না বহু বচন রয়েছে সেই জন্য বহু বচন মানে এই নয় যে দুইয়ের বেশি চোখ দুয়ের বেশি চোখ হ্যাঁ মানুষের হয় না আল্লাহর নেই অন্য এতে আছে দুই চোখের কথা কিন্তু এখানে বহু বচন কেন বলা হইল দুই বচন কেন বলা হলো না বা এক কেন বলা হল না क्षेत्र एक बचन व्यवहार है चो बहुवचन व्यवहार करब्दिक अर्था रबी निजे सत्तार क्षेत्र बहु वचन प्रयोग कर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 চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে শুনেছেন পাহাড়ের চোখের সামনে বলা হয় না পাহাড়ের চোড়ার সামনে আছি বা ওখানে আছে এটা বলা যাবে আমি ইসলামী সেন্টারে চোখের সামনে আছি চলবে নাই সে যেন বলা যাবে না কিন্তু যার চোখ আছে তার ক্ষেত্রে বলা যাবে আল্লাহ রোখ আছে আসলে আল্লাহাবেক্ষণ চোখে যখন তখন আল্লাহ রব আলিন রক্ষণাবেক্ষণ করছেন হেফাজত করছেন করবেন জি এ কথা বোঝানো হয়েছে দ্বিতীয় আয়াত আমি তাকে। আরোহন করালাম উঠালাম কাকে কার ঘটনা সালাম কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকমে এবং নিজের অনুসারী মমিনের কে তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকমে তো ওই জাহাজের কথা পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে আমরা তক্তা বলে আঞ্চলিক ভাষা জানি না আপনার ব্যবহার করেন তখ্তা যে তক্তা কাঠ আর লৌহন মানে ফলকহাই ফি লৌহি মাফু সুরক্ষিত ফলো দোসর দেশারে বহু বচন হ্যাঁ দোসর বলা হয় কি লোককে কাঁটা কে পেরেক কে কাঁটা ছোট হকার আর বড় হক গেল দোসর দেশে তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় কাট লাগে হ্যাঁ আর কাঠগুলি জড়াবার জন্য পেরেক লাগে কাঁটা লাগে তো মহান আল্লাহ বলছে আমি তাকে উঠিয়েছিলাম আরোহণ করিয়েছিলাম নৌ আলাম কি আল্লাহ এমন নৌকাই বা এমন জাহাজে যা ছিল জাতে আলহী ও দোসর কাঠ এবং পেরেক বিশিষ্ট হ্যাঁ বা পেরেক নির্মিত যাই বলে যা কাঠ এবং পেরেক ডে নির্মিত ছিল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 খেলনা ঘরে খেলাধুলা করছে আর চোখের সামনে আপনি সজাগ হয়েছেন বাচ্চারা খেলাধুলা করছে কোনো ভয় আছে যে ডুবে যাবে কারণ আপনার চোখের সামনে কিন্তু যখনই গাফিল হবেন আর মানুষ গাফেল হয় তখন বাচ্চারা ডুবে যায় অনেক সময় এদিকে আরামে আমার ফুর্তি করছে বাবা মা এদিকে বাচ্চার ডুবে বসে আছে আল্লাহ বলতেছে চেয়েছে যে আমার চোখের সামনে আমার যখন এই জাহাজ চলছে না জাহাজ ধ্বংস হবে না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে সবাই সুরক্ষিত যতই বন্যা হোক না কেন সবাই সুরক্ষিত তাজরি বে এই জাহাজ চলবে বে আয়ন আমার চোখের সামনে জাহাজ আর লেমান কানা কফির এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য রক্ষা করার জন্য আর এক জাতিকে কাাই ছিল হ্যাঁ গরিষ্ঠ তাদেরকে ধ্বংস করার জন্য তাই আল্লাহ বলছেন যে এ ছিল প্রতিদান স্বরূপ লেমান কানা কুফির ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছিল। বাজার সাথে কুফরি করা হয়েছিল কুফির নৌ আলি সালামের সাথে কুফুরি করা হয়েছিল নৌ আলী ইসালাম মের হেফাজতের জন্য নু আলি সাল্লাম কক্ষা করার জন্য আল্লাহ রাহাজ তৈরি লেমান কানা কুফির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 আর না হইলে জাহাজ তৈরি করতে এবং জাহাজ তৈরি করার পর আল্লাহ রাবুল আলম নিজের জিম্মায় হেফাজত নিচ্ছেন যে আমার চোখের সামনে জাহাজ চলছে আন এই প্রতিদান স্বরূপ অদলা স্বরূপ লেমন কানা কোফের ওই সব লোকদের জন্য অর্থাৎ তাই বলছেন শেখ সাল ফৌজান যে ফা আল্লাহ বেন আলি আমি নৌ আলি সাথে এই কাজটি করেছি মানে নৌ আলি ইসাল্লামের জন্য এই নৌকা তৈরি করিয়েছি অবিকম এবং তার জাতি মমিনদের সাথে মা ফল্লা মিন তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতিদার হয়েছিল অর্থাৎ নৌ আলী ইসলামের সাথে যে কুফরি করা হয়েছে অজুহেদ আমরো এবং তার নির্দেশকে অস্বীকার করা অমান্য করা হয়েছে আর তিনি হচ্ছেন যাকে তিনি হচ্ছেন রসুল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 মনে আসবে কি এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে না এই কে রক্ষা করতে হবে রাখতে হবে ঢেলে দিয়েছি ওয়াল্কাই তো আলে কে হে মহা আলি ইসালাম তোমার প্রতি ঢেলে দিয়েছি মহাব্বাতি আমার তরফ থেকে মহাব্বত ভালোবাসা মানুষের কলবের ই দয় কলবের মালিকা আল্লাহ আল্লা আর যাতে করে তুমি লালিত পালিত হও আলা আইনি আমার চোখের সামনে এখানে এক বচন ব্যবহার করা হয়েছে আর বহু বচন দিয়ে এসছে রবীন্দ্র এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্নাফিহা ইসবাত আল আইন আলহ যে মহান আল্লাহর দুই চক্ষু রয়েছে হাকি কতান সত্যিকার অর্থে। যে অর্থে চক্ষু হয় আলামা কবে সুবাহী হইতে পারে ব্যবহার করা হয়েছে আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফ আতান এলহ সাথে সম্পৃক্ত করে মোফরাদ আতন ও মজমু আতন একটি আয়াতে আইনি আইনুন এক আর আয়ন হচ্ছে আর বচন এসেছে দুবচন আল্লাহ সাথে সম্পৃক্ত করে দ্বি বচন ব্যবহার করা হয়েছে ও কারেন্লা বলে ইনার তোমাদের প্রতিপালক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 উদ্দেশ্য এক চোখ সাব্যস্ত করার ফাইন আবার কারণ একচক যদি থাকে আর একচক নাই তাহলে এটা হচ্ছে তারপরে আসবে আল্লাহ রবুল্লা আলমিনের শোনা এবং দেখা আল্লাহ শোনেন এবং দেখেন देख क्षेत्र आल्ला चक्षु आन देखें एक कथाओ व्यवहारित होने करीमे दल चक्ष आया चक्ष आल्ला शबनाब ना बेकिछ आयत आश कि आयत नहीं अल्लाह सामीन आलिम सामिश कत कुरानी करीम आ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 বলবো যে আমরা জানি না এক নম্বর কথা দুই নম্বর কথা এই প্রশ্ন করা তোমার কারণ সাহাবাহাম আলীম ওকানো যাদের লোকা হ্যাঁ তিন রকম করে ব্যবহার হয়েছে কোনুর আল্লাহ এইরকম জিজ্ঞাসা করেন সুতরাং তোমার এই জিজ্ঞাসা হচ্ছে বেদাত এবং তুমি বিদাত জিজ্ঞেস করবে না যেখানে তারা থেমে সাহবাই কেরাম থেমে গেছেন অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য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 যেমন সাহাবাইম চরিত্র ছিল আদর্শ ছিল দিন ছিল আখলা আল্লাহ প্রথম আয়াত ২৮ পার প্রথম সুরা তার প্রথম আয়াত মোহন আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ মহিলা সাহাবির কথা হে নবী তোমার কাছে সে বাদ অনুবাদ করছিল বাদানুবাদ করছিল বারবার করে কথা রিপিট করছে ইয়া রসল আল্লাহ কি হবে হে আল্লাহ রসুল কি হবে বাদ অনুবাদ করা নবী জবাব আবার কাছে অভিযোগ করছিল যেই মহিলা আল্লাহ তোমাদের উভয়ের কথা আল্লাহ আল্লাহ শুনছেন আবার বলছেন আল্লাহ ইয়াসমাও সামিয়া থেকে ইয়াসমাও সামিয়া হচ্ছে ফেল মাদি হ্যাঁ অতীতকাল পাশ ইয়াসমাও মোজারি বর্তমান ভবিষ্যৎ আসলো তারপরে কিছুক্ষণ জন্য শুনছেন যেমন আমার কথা আপনার এখন যে শুনছেন যতক্ষণ বলছি এটা হচ্ছে সামেউ বোঝা গেছে না সামেউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসলে শুনলেন সামেউন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 সেজন্য তবে সোনার শ্রবণ শক্তি আছে এই সীমিত শনি আর একটা শনি না ভালো কত দুর্বল আমরা তারপর অহংকারের শেষে নেই তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না দুজন বললে আমি সব কানে মোবাইল ধরে থাকি না এটি আরেকজন বলছে আর যারা বিশেষ করে মোবাইল পেলে ওর বাপে মোবাইলে ডুবেই যাইব এমন ডুবা ডুবে মোবাইলে বল স্বামী স্ত্রী অনেক সময় রাগারাগি হয়ে যায় যা যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর খবর থাকে নাকে বলছে এই কথাটা বলে দাও কথাটা বলে দাও বললো না রেখে দেওয়ার পরে কত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মিউনাল আল্লাহ শোনাটাকে একটু চিন্তা করেন প্রস্তুস হবে আল্লাহ সবকিছু শোনেন যা সামনে হয় যা দূরে হয় কাছে হয় দূরে সবকিছু শোনেন ঠিক না शुदू औरबी भाषा गुला प्रत्येक ना कि आल्ला जो पृथ्वी भाषा आरोपलिक आर भाषा आज भाषा छात्र लोगा लैंगुएजा मान विभिन्न टन टन भासा एक, भासा, को एक भासा ही भाषा कैक भाषा विभक्त आंचलिकतार कारण समस्त भाषा आल्लांदापर आल्ला दी बंद একজন বাংলায় দোয়া করছে একজন আরবিতে করছে একজন আমার কাছে দোয়া কর আমি তোমাদের ডাকে সারা দেব দিচ্ছে না দিচ্ছে না হ্যান আল্লাহ আল্লাহর কদর করলেন নাহ যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না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 আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আর এই সুফি পীরদের মারেফাত এগুলো হচ্ছে সিরকি কুপুরি মারেফাত কথা বলতে আর যেই মারেফাত কোরআন সন্ন্যাতের শেখা হচ্ছে এগুলো। যে আল্লাহর সোনার গণটি নিয়ে চিন্তা করেন আপনি জি এর মারিফত হাসিল জ্ঞান অর্জন করে মারিফাত আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের দিয়ে চিন আল্লাহর মারিফাত হাসিল করে এইভাবে এই জন্য বলা হয়েছে মারিফাতি আমি আল্লাহর এগুলি নিয়ে যদি চিন্তা করেন যত মারেফাত হাসিল করবেন তত বেশি আপনার ইমান মজবুত হয়ে যাবে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আপনার ইমান কেড়ে নেওয়া তো কথা সামান্য দুর্বল করতে পারবে না কি করবে মেরে দিবে আর কি করবে তুমি টুকরো টুকরো করবে একটু মনে আর কোনো দিশাই বাবা কি করছো না করছো টুকরো করছো না কি করছো কিছু দিশাব আহমদুলিল্লাহ জান্ন आयाल्ला दलिल नहीं आ, अल्ला, अल्ला। तर पर जी है। तीन नम्बर समे सो बसिर आसल देखारो दलिल आयाते देखारध्या देखार, देखार, देखार प्रमाण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 আর আল্লাহ হে নবী তোমার আর ওর কথা আল্লাহ এত আস্তে আস্তে কথা বলছে আমরা পাশে পাশে একটু শুনতে পাই কত আসতে বলছে কথা আস্তে বলছে পাশে আমরা রসুল পাশে বসে আসছি একটু শুনতে পাই না নবী শাসম সাথে কথা বলছে री चिंता कर दिखा दर्शे अंतर्भुक्त क्योंकि घटना की घटना गड़ी मानुष বুড়া হইলে তো রাগ বেশি হয়ে যায় জানেন কিনা বুড়ো হার নিয়ে বুঝতে পারবে না যত বয়স বেশি তত রাগ বেশি ঠান্ডা থাকবে কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে তখন বেশি রক্তের গরম দেখায় সময় স্ত্রীকে আর তারপরে মাঝারি বয়সে যখন চলে যায় একটু হুঁশ জ্ঞান হাই নারী স্ত্রীর স্বাদ দিতে হবে কষ্ট অনেক কষ্ট করছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই সার যখন হয় তখন একটু খিটখিটা হয়ে যায় হ্যাঁ অসুস্থ হলে খিটখিটা মেজাজ হয়ে যায় ওই রোগ বুড়ো হইলে একটু রাগ বেশি হয়ে যায় যায়। ওর স্বামী কোন একদিন যে কিছু হোক না কেন স্ত্রীর সাথে জেহার করে ফেলেছে জেহার করা বুঝেন জেহার সরে মজা এই জেহারের বিধান আসছে স্ত্রীকে হারাম করার জন্য मायर पीठ जम हराम जेहर कर ले जा हराम बड़ काफारा कफ्फार क्या बर्णना हराम দারিদ্রের এবং আমার একাকি হয়ে যাওয়ার আমার স্বামী যদি বুড়ো বয়সে বারধকালা আছে বাচ্চারা ছেলে মেয়েরা আছে যদি আমি আমার স্বামী আমাকে হারাম করে নিয়েছে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যাও নেবো না তোমার বাচ্চা তুমি নিয়ে যাও তাহলে বাচ্চাগুলো মরে যাবে কারণ বাপ এব করবে না মায়ের মতো যাবে যাবে বাচ্চাগুলো দেখাশোনা করব। সেজন আমি নিয়ে যাই স্বামীকে বলি তুমি হারাম করেছ তা আমি তো হারামি হয়ে গেছি যাই বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও তো আমি যদি বাচ্চা নিয়ে তো আমি তো কি খাবো তার দিশা নেই তো এদেরকে কি তো যা এরা অনাহারে মরে যাবে দাও আর যাও দেখেন কত অলঙ্কার ভাষা বলছে দাও মানে এরা হয়ে যাবে হয়ে যাওয়া থেকে হ্যাঁ আর যাও মানে ক্ষুদার্ত হয়ে যাবে যদি বাপের কাছে ছেড়ে দিয়ে ছোট বাচ্চাগুলিকে তাহলে বাচ্চাগুলি কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দাও মানে অসুস্থ হয়ে যাবে মরে যাবে এদের পরিচর্যা হবে না ক্ষুধাই থাকবে আদর পেলে খাবার পাবেন আর খাবার পেলে আদর পাবেন আকাশের দিকে এরকম মাথা উঠিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছিলেন ওই মহিলা ও তকুল আল্লাহ করছি আমার সমাধান থেকে কাফারা যখন নাজর হয়ে গেল কাফারা শনি রসুল্লাহ সালাম কাফারে দিয়ে তখন আবার ওই পুরুষ যখন কাফারা দিল স্বামীর কাছে ফিরে গেলাম এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত দ্বিতীয় আয়াত ইহুদীদের সম্পর্কে সুরে আল ইমরান একশো একাশি আল্লাহ নিশ্চয় আল্লাহ ওইসব ওইসবীদের কথা যারা বলে বা বলেছে যুক্ত ও নাহ আমরা হচ্ছে অভাব মুক্ত আমরা হচ্ছি সচ্ছল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 সমস্ত অপরাধীদের মধ্যে ছিল এটা কেন আল্লাহকে বলল যে আল্লাহ ফকির যখন আল্লাহ আয়াত নাজেল করলেন সুরে আল ইমরান আমরা এই গত সপ্তাহগুলিতে করলাম বলেছি ওই সময় কি বলেছি যে আল্লাহ বলে মানে জাল্লাহ প্রদান করবে আল্লাহ করলে আল্লাহ আল্লাহ কথা কোরআন আয়াত নাজেল করলেন মোদিন আয়াত হলো ইহুদিয়া তো পাশে বাস করে ইহুদিয়া সোনার পরে বলছে মোহাম্মদ তোমার রব তো গরিব হয়ে গেছে কারণ ঋণ চাইছে আল্লাহ কার চাই ফির দেখার বিষয় আল্লাহ শোনেন তারপরে কাফের রাখি এই ধারণা করে মনাফিক রাখে এই ধারণা করে পাপিষ্ট কো নাকার যারা পাপ করে চোখের সামনে পাপ করবে না এখানে কেউ একটা ছবি খুলবেন না কারণ আমি না দেখলো পাশের লোক দেখে নিবে কি বলবে যে ক্লাসে এখানে ফেসবুক বসে আছে না কিন্তু চোখের আড়ালে গিয়ে রুমে গিয়ে একবার নোংরা ছবি খুলে দিচ্ছেন যদি আল্লাহর ভয় না থাকে হ্যাঁ বলব ফিল্ম দেখছেন ঠিক না যারা নির্জন গেলে পাপ করে আর লোকজনের সামনে ভালো আল্লা বলছেন তাদের কি অবস্থা এবং নজুয়াহম তাদের চুপি সারে কথা নজুয়া বলা হয় এখান থেকে মোনাজাত মোনাজাত চুপি সারে কথা বলা চুপি সারে কথা প্রকথন আমি কি শুনি না এই ধারণা করে গোপনে আজকাল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 এই মারেফাত হাসেল হইলে তারপরে কি পাপ করা যাবে যেমন স্ত্রীর পারব না স্ত্রী চাইতে বেশি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ এইভাবে আমি আল্লাহ শোনি বা শুনবো না সির্রাহম তাদের গোপন কথা তাদের চুপি সারে কথা অবশ্যই অবশ্যই আমি তো শোনবই প্লাস আরো শোনো দুই নম্বর কি একটা আল্লাহ শোনছেন সবকিছু আর আমার দূতেরা তাদের পাশে বসে লিখছে আল্লাহ না এখানে রসুল মালাইকা রসুল মানুষের রসুল আম্বা রসুল আর মালাইকা রসুল হচ্ছেন জিব্রাইল আসেন যিনি দূত আর তারপরে কেরামান কাতেবিন সম্মানিত ফেরিস্তারা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 আল্লাহ বলছেন শুধু আমি বলবো না আমি তো সবকিছু জানছিডি চোখের সামনে দিয়ে দেওয়া হবে আর পড়ার পরে বলবে মালে হাজালা কোন কর্মলিপি হাজাল কিতাব এই পুস্তক ছোট কথাটা ছাড়েনি কেনাম কাতম লিখে রেখেছে বড়টাও টাও ছাড়েনি এত লুকিয়ে করেছিলাম তাও ইল্লা নেই সব কিছু রেকর্ড করে রেখেছে ওবা যাদু মা মেলু আপনি পাবেন ওটা আপনি ভুলে গেছেন বইলে বদলা পাবেন এমন কথা নাই মা মেলু ভালো করেছেন মিন খাই অসার ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির আহাদা तुम्हारे गल कार करते हार्ला सम्बोधन करबी रसुल हारन की आल्ला इन्ना दूजे साथ আসমাও আমি ও আরা আর দেখছি দেখা দুটোই প্রমাণ হইল আল্লাহ সোনের এবং আল্লাহ দেখেন তারপর দেখেন। আলাক তারপরে চোদ্দ যে সুরাটির প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজেল হয়েছে গোটা সুরা কিন্তু প্রথম নাজেল হয়নি অনেকে তাহলে সুরে আলাক প্রথম নাজেল হয়েছে কথাটি ভুল সুখ তাইলাম আয়াতের কিছু অংশ একবার নাজেল হইল বাকি অংশ যখন নাজেল হইতো তো কিভাবে ওই আয়াতের সাথে অন্য আয়াতগুলোকে সেট করা হইত যখন কোরআন একসাথে করা হইল তখন মনে রাখবেন সুরার তর্তিব অর্থাৎ উসমান রাজি আল্লাহ তালাহর ইস্তহাদ এবং খালিফা যেহেতু করেছেন সেটার উপর ইজমা হয়ে গেছে এই জন্য এই সিরিয়ালেই তরতিব রাখতে হবে কিন্তু আয়াতের তরতিবটা হচ্ছে তৌকিফি অর্থাৎ রসুল উল্লা পক্ষ থেকে সুরে আল্লাখের প্রথম পাঁচটি আয়াত নাজল হলো তারপরে অন্য অন্য সুরা ধরেন নাজল হইল আয়াত নাজল হইলো তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়াতগুলি নাজলো তার মধ্যে সামনে আয়াতটি রয়েছে তখন কি বলতেন যারা লিখক সাহাবিজকে বলতেন যে এই আয়াতগুলি অমোক সুরার অমোক আয়াতের পরে লিখো বুঝলেন কথা এই আয়াতগুলি অমক সুরার অমুক আয়াতের পরে লিখো অমোক আয়াতের আগে এই এইভাবে তাহলে তারতিব হচ্ছে আয়াতের একটা আয়াত আর একটা আয়াতের তর্তীবগুলি সিরিয়াল গুলি রসুর উল্লাসের পক্ষ থেকে সুতরাং আর সুরার যার তর্তিব প্রথম সুরা ফাতেহা তারপরে বাকারা তারপরে আল ইমরান তারপরে নেশা এটা হচ্ছে ইশতিহাদি তো কিফি বা অহিভিত্তিক নয় বরং খালিফাই রাশেদ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 তোমরা রুকু করুকুকারীদের সাথে তাহলে করিমির এই আয়াতটি ও জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন আল আলিম এবং সবকিছুই তিনি বলতে পারে হ্যাঁ দেখার দলিল আর কিছু নেই সোনা আছে ইন্নী তিনি সর্বশ্রতা সবকিছু শোনেন সোনার দলিল আছে জি তারপরে তারপরে আয়াত শোনেন পাঁচ তুমি বলো বলো বিশেষ করে আগে পরে মোনাফেকের আলোচনা চলছে মোনাফিকদের বিশেষ করে বলা হয়েছে কিন্তু এ আয়াতের সম্মোধন সবাইকে যারা মমিন তাদেরকেও কাফের কেউ মমিন মুসলিম কেউ আর মোনাফিক কেউ হেনবী বলো এমালু তোমার শুধু মুখে দাবি করি যে আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম কর্ম করো আমল করে দেখাও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 কোন জামানি ছিল রাসুর সাল্লাহানে ছিল এরা নবিস্লামের কাছে এসে কসম করে করে যখন কোন তাদের দোস্তুটি ধরা পড়ে যেত মোনফিকই কপতা তখন কসম কসম করে করে করে বলতো যে রসুল যদি দেখেন যে তোমরা পাঁচ হবত নামাজেও হাজির হচ্ছে। আর মোনাফিকরা ফজর অন্ধকারে আসতো না এসার অন্ধকারে আসত না সেজন্য সব ভারী নামাজ মোনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে এসা এবং এসব খুব আজকালকার মোনাফেক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে কিন্তু বিদ্যুৎ নেই গ্রাম অঞ্চলের জন্য এসব নামাজ খুব ভারী মনাফেক ই চেনা যায় এর সাথে অন্ধকার যাবে না ওই যে মা পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো খেয়ে দেশো যা হ্যাঁ ওই মহিলার সাথে নামাজ পড়ে ওই যদি নামাজ পড়ে হতো মোনাফিক মনাফেকি চরিত্র শহরের লোকের শহরের মধ্যে জানা মনাফে কি চরিত্র যাদের তাদের তাদেরকে চেনা যায় কোথায় রাত এগারোটা বারোটা টিভি আছে শহরে কাজ কর্ম ব্যস্ততা এসে এই বারোটা একটু ফজরে ঘুমাইলো সকাল নয় উঠে নামাজটা পড়ে দোকানে মসজিদে না পেলে জানতে হয়ে গেল শহরে মোনাফেক বাস করছে মোনাফেকদের লক্ষণ ছিল ফজরে পাওয়া যায় না আর সাথে পাওয়া যায় আর প্রবাসী যদি মোনাফেক চিন্তা হয়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 আল্লাহ যেন হেদাহ করে তো তো প্রবাসীদের মধ্যে শহরের মোনাফেক উপায় বললাম আর গ্রামের মোনাফিক চিনার উপায় বললাম আল্লাহ আমি আল্লাহ তোমাদের আমল দেখছেন ও রসুল তার রসুল দেখছেন ওল মমিন রাও দেখছেন এখানে শুধু রসুল কথা বলাইনি মমিন মুসলিমরাও দেখছেন তুই যদি বলে যে রসুল দেখছেন এইটা কিন্তু বেরেল দলিল जनगण बेचारा तोबी तो हुजूर की ठीक ना ठीक दिले मूर्ख जी बुझो सर कुरान बोझ चेस्ट करो আমরা মমিন মুসলিম ঠিক না আর সাহাবিরে মমিন মুসলিম কিনা আমাদের চেয়ে তো তারাই আসল খাটি মমিন তবেইন তাবা তবে আর মোমিনরাও দেখছেন তাহলে এই আয় দিয়ে যদি আমি বলি যে রসুল কে যদি আজকে হাজির নাজির বলো তো সাহবির হাজির নাজির তাবেন নাজির হ্যাঁ যুগের সব জনগণ মুসলিম মোমিন রা হাজির নাজির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 ঠিক ওই রকমই তাহলে বোঝা গেল যে মোমিনরাও দেখছেন বলা হয়েছে ওই রকমের সত্তা ছাড়া আল্লাহ সময় দেখেছেন দেখছেন দেখবেন আর রসুল্লাহ তার দেখেছেন যারা তার সামনে মসজিদের নবীতে নামাজ পড়তে এসছে আর আশা নাই কে কেমন শুধু নামাজের বিষয়টা নামাজ ছাড়াও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 আর নাহি আপনি একটু যান আমরা বেরোচ্ছি একটু বাড়ির বাড়ি ঘরের কাজটা সেটেনি তারপরে আসছি আসছি আর কোথায় কোথায় আসছে ফাঁকি বাকির নাম ফাঁকি কোথায় তোমাদের তোমার হইলে না তোমরা খন্দ কে করলে ওই কাফের দের দিলে আর ওদের সাথে যুক্তি করেছে তোমরা আস বাইরে থেকে ভেতর থেকে আমরা সাহায্য করবো তোমাদের কাপের মক্কার কাপের কে বলে আর তারপরে ওসুল্লা সাহেব দেখলেন তবুকে তোমরা গেলে না সেছেন তোমাদের আমল যাই হোক আল্লাহ দেখছেন এই আয়াতে করিমা গুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে আয়াতে এই আয়াতগুলিতে সুবাহার আল্লাহ রব আলমিনের গুণ বর্ণনা করা হয়েছে বিশ্বামে যে তিনি শোনেন ওলবাসার দেখেন এবং সৃষ্টি জগতের সাথে তুলনা থেকে ফালা আয়াত ও বাসার। যে আল্লাহ শোনেন এবং দেখেন এর প্রমাণের ক্ষেত্রে আল্লাহ শোনেন এই শব্দগুলি ভবিষ্যৎ কর্তা হিসাবে শব্দগুলি দিয়ে এসছে আরব আর এই ভাষাতে এটা হতেই পারে না যে অমুক শোনেন আর দেখেন যতক্ষণ পর্যন্ত সে না শুনবে না দেখবে যে শোনে যে দেখে তার ক্ষেত্রে কথা বলা হয় ঠিক না তাই বলছেন যে ফালাই ও কালো তাই বলা এটা মোটেই চলবে না জবালুন বসির এ পাহাড়টি শোনে দেখে বলা যাবে পাহাড় শোনে দেখে বলা যাবে এ দেয়ালে দেখে বলা যাবে না বলা যাবে দেখে না দেখার ক্ষমতা নেই তাহলে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে آج کے یہ آلونا دارابک چلتے توان کردار توانس محمد ولا على شفى الأهوال